বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وموالاه أما بعد شوف ريو درشوف ابنا دير الدشي علتنا كورت নির্বাচিত কিছু বিষয় নিয়ে তার মধ্যে যে বিষয়টি উপর বেশ কয়েকটি পর্ব আলোচনা হয়েছে আজও তার ধারাবাহিক অব্যাহত থাকবে সেটা হচ্ছে রিস্ক হালাল হালাল উপার্জন এই গুণ এই বৈশিষ্ট্য একজন ইমানদারের কারণ ইমানদার নিজ ইচ্ছায় চলে না ইমানদার তার পুরো সত্তাকে আল্লাহ রবুল্লা আলমিনের হুকুম আহকামের সামনে সমৃদ্ধ করেছে আর তাই তার জীবনটি পরিচালিত হয় আল্লাহ রাবুল্লাহ আলমিনের দেয়া বিধিবিধানের মাধ্যমে তাই তার জীবন মুক্ত নয় তার জীবন হচ্ছে বিভিন্ন আইন কানুনের মাধ্যমে যুক্ত সুপ্রিয় দর্শক আমরা বলছিলাম রিস্কা হালালের কথা এটার উপর আমরা বেশ কিছু আলোচনা করেছি কারণ এই রিক্সা হালালি হচ্ছে আমার আপনার ইমান এবং আমলের মূল শক্তিদায়ক উপাদান এর মাধ্যমেই আমি আমার ইমানকে যেমন তাজা করতে পারব তেমনিভাবে আমার শরীরটিকেও দেহকেও আমি তাজা করতে পারব এর মাধ্যমেই আমি আল্লাহর কাছে আমার আমুলকে পেশ করতে পারব এবং সেই আমুলটি আল্লাহ দরবারে কবুল হওয়ার আশা রাখব এই রিস্ক হালাল যদি না হয় তাহলে আমুল তো করবো গ্রহণযোগ্য হবে না যেটা আমরা ইতোপূর্বে বেশ কয়েকবার আপনাদের সঙ্গে উচ্চারণ করেছি হয়তো সামনে আবারও বলতে হবে তো রিস্কা হালাল প্রাপ্তির জন্য বেশ কয়েকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছি যে কিভাবে আমরা রিস্কে হালাল উপার্জন করতে পারি বা আমাদের রিজকের মধ্যে বরকতময় রিজিক আমরা পেতে পারি তার মধ্যে আমরা বলেছি স্তেফারের কথা তার মধ্যে আমরা বলেছি তাওয়াকুলের কথা তার মধ্যে আমরা বলেছি আল্লাহর বান্দাদের সাথে ভালো ব্যবহারের কথা মানে এবাদতের জন্য সময় নির্ধারণের কথা তার মধ্যে আমরা বলেছি হজ হজমরার কথা এবং এর পাশাপাশি এখন আমরা বলতে চাচ্ছি রাহে আত্মীয় স্বজনের কথা আমরা বলেছি আজকে যে বিষয়টি আপনাদের সামনে নিয়ে আসছি সেটা হচ্ছে রেজেক চান হালাল রেজেক্ট রেজেকের মধ্যে বরকত ছান তাহলে উপার্জিত রেজিক থেকে যেই আল্লাহ আমাকে রেজিক দান করেছেন সেই আল্লাহর উদ্দেশ্যে কিছু খরচ করি কিছু ব্যয় করি কারণ এই কথাটা আমরা বারবার বলে আসছি মুসলিম ভাই মানি এই কথাটা জানেন যে এই পৃথিবীর মালিক আমি আর আপনি নই আর সেই পৃথিবী থেকে উপার্জিত সম্পদ তারও মালিক আমি আর আপনি নই এসব কিছুর মালিক আমরা সবাই জানি কে আল্লাহ লাহু মা ফিসা ওয়াতি ওয়ামা আসমানে যা কিছু আছে যা কিছু আসছে জমিনে এসব কিছুর একচ্ছত্র মালিকানা হচ্ছে কার আল্লাহ অতএব আপনি যে সম্পদের মালিক তার মালিক আপনি নন আমি যে সম্পদের মালিক তার মালিক আমি নই আমরা শুধু পাহারাদ আমাদের কাছে রক্ষিত আমাদের কাছে এগুলি গচ্ছিত এগুলো আল্লাপাক আমাদেরকে দান করেছেন ভোগ করার জন্য অনুমতি দিয়েছেন আমরা যেন এগুলি ভোগ করি কিন্তু সেই এই সম্পদ আহরণেরও আমাদেরকে নির্দিষ্ট রূপ বাতিল দিয়েছেন এর বাইরে থেকে যাচ্ছে আমরা সেটাকে গ্রহণ করি হতে পারে আমাদের কিন্তু আল্লাহ আল্লাপাকের কাছে সেটা গ্রহণ করতে হবে সুপ্রিয় দর্শক এভাবে আমরা সবাই চাই আমাদের সম্পদ আরও বৃদ্ধি পায় আরও বৃদ্ধি পায় এটা বনি আদমেরও একটা ক্ষেত্রীয় জিনিস হাদিসের মধ্যে এসেছে যে আদম যদি একটি স্বর্ণের এলাকা পেয়ে যায় সে চাই যে আরো একটি মালিক হোক এমনিভাবে অন্য হাদিসের হয়েছে যে বনি আদমের চাহিদা মাটি ছাড়া আর কেউ পূরণ করতে পারবে না অর্থাৎ কবর ছাড়া তার চাহিদা কোনোদিন পূরণ হবে না আচ্ছা অতএব যেটা বলতে চাচ্ছিলাম যেহেতু এই সম্পদের মালিক আমরা নই এই সম্পদের মালিক হচ্ছেন আল্লাহ যিনি আমাকে আপনাকে এই সম্পদে সম্পদশালী করেছেন এই বৃত্ত বৈভব আমাকে দিয়ে উন্নত করেছেন আমাদের তাহলে কি করা উচিত সেই আল্লাহর সন্তুষ্টির জন্য তার রাহ ব্যয় করা উচিত সুপ্রিয় দর্শক তুমি যেই কিছু আল্লাহ রাহে ব্যয় করোয়া সেই ব্যয়টা তোমার জন্যই আবার কি হবে তোমার জন্য সেটা জমা করা হবে সেটাই আবার তোমার কাছে ইমাম মুসলিম রসমুল্লাম থেকে এই হাদিসে কুস্তিটি বর্ণনা করেছেন তিনি বলছেন আল্লাহ পাকের সাথ করেছেন হে আদম সন্তান খরচ কর আমি তোমার খরচ করি দেখুন আল্লাপাক ইচ্ছা করলে তার বান্দাদেরকে সরাসরি দিতে পারতেন কিন্তু পাক সরাসরি না দিয়ে আল্লাপাক তার বান্দাদের মাধ্যমে সেই বিতরণ বিকেন্দ্রীকরণ যেটা আছে বিতরণের ব্যবস্থা করেছে। কাউকে অঢেল সম্পত্তির মালিক বানিয়ে দিয়েছেন তাকে যেমন মালদার বানিয়েছেন তেমনি তাকে দিলদারও বানিয়েছে অর্থাৎ মাল যেমন তাকে দেওয়া হয়েছে দিলও তাকে তেমন দেওয়া হয়েছে সে যেমন পাচ্ছে তেমন খরচ করছে এর সাথে সাথে যদি দিনদার হয় তাহলে তো আরও চমৎকার সোনায় সোহাগা এই একজন নেকর বান্ধা কি হবেন দিনদার হবেন এক নম্বর এরপরে দিলদার হবেন দুই নম্বর এরপরে যদি মালদার হন তাহলে সোনায় সোহাগা আলহামদুলিল্লাহ দিনদার হলে দিনের পথে তিনি চলবেন আর যদি দিলদার হন তাহলে অন্তরটা থাকবে বড়। আর মালদার যদি হন তাহলে সেই অন্তর দিয়ে তিনি মাল কি করতে পারবেন খরচ করতে পারবেন এই জন্যই আল্লাপাক দেখেন তার ভণি আদম আদম সন্তানকে উল্লেখ করে বলছেন তোমাকে আমি যা দান করেছি সেখান থেকে তুমি কি করো খরচ করো আলেক আমি তোমার জন্য খরচ করব সুরহান আল্লাহ আল্লাহ সুরাদের মধ্যে এরশাদ করেছে তোমাদের কি হলো তোমরা কেন আল্লাহর রাস্তায় খরচ করছো না এরপর আল্লাহ কি বলেছেন জানেন্লাহি মিরা তোমরা খরচ করো বা না করো এই সব কিছুরই পরবর্তীতে আবার আল্লাহর কাছে ফিরে যাবে আল্লাহ পাক এইগুলোর উত্তরাধিকার হবে অর্থাৎ এই পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে থাকবেন কে একমাত্র আল্লাহ সেই পৃথিবীর সব কিছু কার হবে একমাত্র আল্লাহ বান্ধা তো নেই সব তো মরে গেছে সব তো চলে গেছে আখেরাতের পরাপড়ে হান আল্লাহ এই জন্যই আল্লাহ পাক আমাদেরকে উৎসাহিত করেছেন যে দেখুন মাল আল্লাহর আল্লাহ সেই মাল আমাদেরকে আপনাকে দিয়ে সেখান থেকে খরচ করার জন্য কি করছেন উৎসাহিত করতেছে যে তোমরা তোমাদের কাছে যা কিছু দেওয়া আছে এখান থেকে তোমরা কিছু আল্লাহর রাহে ব্যয় করো আল্লাহ আমার আপনার মুখাপেক্ষী আমি আগু বলেছি কখনো আল্লাহ আমার আপনার মুখাপেক্ষী নন আমি আর আপনি যদি আল্লাহ পাকের রাস্তা এক পয়সাও খরচ না করি তাহলে আমাদের কোনো লাভ হবে না বরঞ্চ ক্ষতি আমরা নিজেরা ডেকে আনবো আল্লাহর কোনো ক্ষতি হবে না আর সামান্যতম ক্ষতি হবে না আল্লাহ শুধু দেখতে চান যে আমাদের মধ্যে কে আছে যে তার ডাকে সাড়া দেয় যে এই কথা মনে করে যে এর মালিক তো আমি নই অতএব আমি একজন পাহারাদার তিনি আমাকে যেভাবে খরচ করতে বলেছে সেভাবে আমি খরচ করব এই জন্য আল্লাহর রাহে খরচ করার কথা বলা হয়েছে আল্লাহর রাহে খরচ করতে বলা হয়েছে এর মধ্যে অনেক কিছু আছে আল্লাহর রাহ বলতে অনেক কিছুকে সামিল করে যেমন আত্মীয় স্বজনের খবর নেয়া যেমন মসজিদ তৈরি করে দেওয়া যেমন মাদ্রাসা নির্মাণ করা যেমন গরিব ছাত্রদের বইপত্র কিনে দেয়া যারা পড়ালেখা করতে পারে না তাদের পড়ালেখার আপনার দেয়া তাদের দায়িত্ব গ্রহণ করা এমনিভাবে কোনো গরিব পরিবার মেয়ে পয়সার অভাবে, তাকে মেয়ে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে কারো ঘর নেই সেই ঘর তুলতে না, বৃষ্টি আসলে সে ভিজে রোদ আসলে সেখানে গরমে কষ্ট পায় তাকে ঘর নির্মাণ করে দেয়া অর্থাৎ যার জন্য যতটুকু সম্ভব সেই ততটুকু কাজ করবে এর পাশাপাশি মনে করেন যে কোথাও রাস্তা ভেঙে গেছে মানুষের চলাচলে কষ্ট হয় আল্লাহ আপনাকে টফিক দিয়েছে আপনি রাস্তাটা নির্মাণ করে দিলেন এরপরে আপনার কোথাও সাঁকো তৈরি করার দরকার সেখানে আপনি শাঁকো নির্মাণ করে দিলেন এগুলি শুধু নির্মাণ করে দিয়েছেন আপনার কোনো বেনিফিট নাই এমনটি না বরঞ্চ এখানে দুটো বেনিফিট আছে একটা হচ্ছে এর সাথে সাথে আপনি জনকল্যাণমূলক অংশ গ্রহণ করে নিজের সম্পৃক্ততার কথা আপনি জানিয়ে দিলেন এবং আল্লাহ শুক্রিয়া আপনি আদায় করলেন যে আল্লাহ তুমি আমাকে সহযোগিতা করেছো তুমি আমাকে শক্তি দিয়েছ তাই এই কাজগুলো করা আমার পক্ষে সম্ভব হচ্ছে এবং এর পাশাপাশি এটা হয়ে যাবে আপনার জন্য সাদা আইরিয়া যেটা আপনি ইহকালও পাচ্ছেন এবং জীবনের পর মৃত্যুর পরও আপনার এই সাদকায় জা আপনার কি থাকবে চালু থাকবে আর এর মাধ্যমে কি হবে সবচেয়ে বড় উপকার পাক যেটা বলেছেন যে আনফেক উনফেক আলে তুমি আমার জন্য খরচ করো আমি তোমার জন্য খরচ করব। আর তুমি যদি আল্লাহর রাহে খরচ করো আল্লাহ পাক কি করবেন তোমার রেজিকের মধ্যে বাড়িয়ে দেবেন দেখুন রসুল্লাহ আলিয়াল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন হালতুন সরুন আল্লাহব তোমরা কি মনে করো আল্লাহ রসুল বলতেছেন যে তোমাদেরকে সহযোগিতা করা হচ্ছে তোমাদেরকে জানো ওই তোমাদের গরিব যে সমস্ত আত্মীয় স্বজন ভাই বোন আছে তাদের কারণে তোমরা কি পাচ্ছ এই রেজিক পাচ্ছ এখন প্রশ্ন করবেন তো আল্লাহাক সরাসরি তাদেরকে দিলিত পাতো হ্যাঁ তাদেরকে দিলি তাহলে আপনি এই এই সুযোগ থেকে বঞ্চিত হতেন আপনি এই ফজিলুর থেকে বঞ্চিত হতেন আল্লাপাক যে আপনার মাধ্যমে দিচ্ছেন এই সম্মানটুকু আপনি গ্রহণ করতে চাইবেন না আল্লাহ আমরা কেন খামাখা নিজেকে বাঁচাবার জন্য অনেক কিছু বলি বরঞ্চ শুক্রিয় আদায় করা উচিত যে আল্লাহ আমাকে টফিক দিয়েছেন এবং সেই জন্য আমি খরচ করতে পারতেছি আয়ে আল্লাহ তুমি আমাকে আরও টফিক দাও যেন আমি আরও তোমার বান্দাদের খেদমত করতে পারি আল্লাহ পাক তো দিতে পারে আল্লাহ পাক আমাকে আপনাকে কাউকে দিয়ে পরীক্ষা করেন কারো থেকে নিয়ে পরীক্ষা করেন কারোকে বঞ্চিত করে পরীক্ষা করেন আপনি কোনটাই করতে চান সুপ্রিয় দর্শক বাকি অংশ আমরা বলবো বিরতির পর আশা করছি শেখ বদরুদ্দু পাপের রাস্তা ছেড়ে মন্দ থেকে মুখ ফিরিয়ে চলতে হবে সরল পথে স্বর্গের পানে যেতে থেকে প্রতি সোমবার সন্ধ্যা পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিশ বাংলায় দ্বিধা দ্বন্দ্ব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 সুপ্রিয় দর্শক ফিরে এলাম আবার আপনাদের পাশে বিরতির পর বলছিলাম যে কথাটা সুফান আল্লাহ আমরা কেমন যেন হয়ে গেছে। আল্লাহ আমাদের আমাদেরকে দিয়ে কাজ নিতে চান আর আমরা সেই কাজ থেকে নিজেদেরকে বিরত রাখতে চাই আমরা একটু বুঝতে পাচ্ছি না যে আল্লাহ আমাকে দিয়েছেন আমি সেখান থেকে যদি আল্লাহর রায় খরচ করি আমার ক্ষতিটা কি আমি কি আমারটা আল্লাহর পক্ষ থেকে এসেছে আলহামদুল্লাহ দিয়েছেন আপনাকে তো এই কথা বলা হয়নি আমাকে তো এই কথা বলা হয়নি তুমি সব কিছু দিয়ে দাও তুমি নিজে ফকির হয়ে এ কথা তো বলা হয়নি বলা হয়েছে আমার আপনার সাধ্য অনুযায়ী আমরা যেন দেওয়ার চেষ্টা করি সুপ্রিয় ভাই বোন দেখুন এই প্রতিটি সম্পদের প্রতিটি আপনার কণার অনুকনার রেণু আপনার হিসাব দিতে হবে আমরা সুযোগ অর্জন করতে পেরেছি ব্যয় করতে পারছি না কিন্তু কোথায় ব্যয় করবেন তার হিসাব দিতে হবে আপনি যদি বলেন যে আমি মসজিদে ব্যয় করেছি আপনার হিসাব সহজ আমি রাস্তা তৈরি করেছি হিসাব সহজ গরিবদেরকে আমি সাহায্য করেছি হিসাব সহজ আল্লাহ পাখিগুলি চান আপনি বলার আগে আল্লাহগুলো কবুল করবেন কিন্তু আপনি এদেরকে না দিয়ে কোনো কনসার্টে আপনি কি দিলেন টাকা দিলেন গুনাহের কাজে আপনি ব্যয় করলেন আপনি আল্লাহ খুশি নন আল্লাহ নারাজ হন এমন কাজে আপনি ব্যয় করলেন কি জবাব দেবেন এগুলোর জানেন ওই যে একটি হাদিসের কথা মনে পড়ে নিশ্চয়ই আপনাদের আবদিন যে একটা হাদিসের মধ্যে রসুল কি বলেছেন তার এই সম্পদ সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে বলো কিভাবে অর্জন করেছো আর কোথায় তুমি সেগুলো ব্যয় করেছো বলুন এই পর্যন্ত আমরা যে যেভাবে এই সম্পদের ব্যবহার করেছি এর উত্তরকে আমরা দিতে পারবো আমরা যদি উত্তর দিই আল্লাহর কাছে তা গ্রহণযোগ্য হবে হায় হাই কি অবস্থা আমাদের আমরা ঘর তৈরি করছি বাড়ি নির্মাণ করছি অথচ আমার ভাই আমার বোন অথচ আমার আত্মীয় স্বজন আমার প্রতিবেশী তাদের আপদিকে আমরা নজর রাখতেছি না এর অর্থ এই নয় যে আমি বাড়ি নির্মাণ করবো না এর অর্থ এই নয় যে আমি ব্যবসা করব না না আপনি করবেন সব কিছু করবেন কিন্তু তাদের হক দেখতে হবে তাদের যতটুকু সম্ভবেন এই কথা ঠিক অনেক সময় আমাদের ভাই বোনরা বোঝার চেষ্টা করে না তাদেরকে যত দেয়া হয় তারপরে তারা বলে আরো দাও আরো দাও আরো দাও এটাও ঠিক না আমি একটা জিনিস আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই আমি বিষয়টা আরো স্পষ্ট করতে চাই এটা আপনি আপনার বিবেকের কাছে দায়বদ্ধ থাকুন আপনি যদি মনে করেন আমি যতটুকু দিয়েছি এর এতটুকুই আমার সামর্থ্য এ বেশি দিতে গেলে আমার জন্য চাপ পড়ে যাবে আলহামদুলিল্লাহ আপনি ক্লিয়ার আর যদি আপনি মনে করেন না আরও তো দেওয়া যেত তাহলে আপনি দেন আপনি তখন কি যেন পিস্পা থাকবেন না নাহলে আপনি বিবেকের দংশনে আবদ্ধ হয়ে যাবেন এজন্য আপনার বিবেকের কাছে আপনি কী থাকেন একবারে ক্লিয়ার থাকেন আপনি বিবেকের মুক্ত থাকেন তাহলে দেখবেন আর কোনো অসুবিধা হবে না মানুষ তো বলবে মানুষ চায় পাক বলেছেন যে আমি মানুষের মধ্যে সম্পদের মোহাব্বতকে গাঢ় করে দিয়েছি ওয়া ইন্হ উল খাইরে খিলাসা দিয়ে খায়ের বলেছেন আল্লাপাক সম্পদকে বলেছেন মানুষ এই খায়ের এই সম্পদের প্রতি অত্যন্ত আকর্ষণ অনুভব করে সুপ্রিয় দর্শক এরপরে আমরা আরও একটি বিষয়ের দিকে যাচ্ছি যেটা অবশ্য আগেও আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে যে ঘরে বসে থাকলে আমার আপনার কাছে রেজেক আসবে না আল্লাহ পাক যদিও সেই ক্ষমতা রাখেন কিন্তু আমাকে আপনাকে আল্লাহ পাক সেই রেজেক উপার্জনের জন্য বের হতে বলেছেন আল্লাহ জমিনকে চষে বেড়াতে বলেছেন তার বুকের ছিড়ে তোমরা কি করো বিচরণ করতে থাকো মির রিস এবং সেখান থেকে আহরিত তোমরা কি করো ভক্ষণ করো পাকের মধ্যে সুরায় জুমাকে কি বলা হয়েছে সালাদ আদায় করে ঘরে বসে থাকতে বলা হয়েছে আমি বলেছিলাম সালাত যখন শেষ হয়ে যায় মসজিদে বসে থাকার কোনো কারণ নেই ঘরে গিয়ে বসে থাকার কোনো কারণ নেই হ্যাঁ তোমরা কর্মক্ষেত্রে বেরিয়ে পড়ো জুমার দিনের কথা বলা হয়েছে জুমার নামাজুদ্দিনের কথা বলা হয়েছে আমরা যদিও নাকি জুমার নামাদেরকে একটা ধর্মীয় আবহে আমরা সেটা পালন করতে ইচ্ছুক পালন করতে চাই এটার অর্থ হচ্ছে যে আল্লাপা কর্মের প্রতি কত গুরুত্ব আরোপ করেছেন সেই জিনিসটি বুঝানোর উদ্দেশ্য যে জুমার অন্যদিকে আমরা কাজ অফিস দেখি একটা সিস্টেম আছে সাপ্তাহিক কোথাও একদিন কোথাও দুই দিন মানুষের রেস্টের জন্য রিক্রিয়েশনের জন্য তার এনার্জি ফুলফিল করার জন্য ছুটি দিয়ে থাকে অন্যখানে নির্ধারিত সময় দিয়ে থাকে অনেক জায়গায় তো বলে যে আমি তো অনেক কিছু শুনেছি এত কাজের চাপ ২৪ ঘন্টায় দিন আমাদের জন্য ছোট তার মানে কি আটচল্লিশ ঘন্টা লাগবে তা হলে তো ভালোই হত কিন্তু আল্লাহর নিজামের উপর তো কেউ হাত দিতে পারে অনেকে বলে যে সাত দিনে সাত দিন কাজ করেও শেষ করতে পারি না এত কাজ এত কাজ আরে ভাই দুনিয়া তো কাজের জন্যই তো আসছে দুনিয়া থেকে আমরা আরামের জন্য আসছি নাকি এই যে নামাজ আমরা পড়তেছি আমরা অফিস থেকে ছুটি পাই আমরা ফ্যাক্টরি থেকে আমরা ছুটি পাই আমরা বিভিন্ন কাছ থেকে ছুটি পাই বলতে পারবে নামাজের থেকে আপনি কয়দিন ছুটি পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে স্বামীর জন্য কয়দিন ছুটি পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে যে না তোমাদেরকে জেনে বলে এতদিন রোজা রাখলে এতদিন মাফ নামাজ এতদিন পড়লে এতদিন মাফ না ভে আল্লাহর এই দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে আছে এ থেকে আমাদের কোনো ছুটি নাই এ বাদতের ছুটি হবে মৃত্যুর সাথে আমার আপনার যখন মৃত্যু আসবে এ বাদত থেকে আমরা মুক্ত. তখনই হিসাব হবে আসল যে কে আমরা সত্যিকার অর্থে সঠিক পথে যাব আর কে আমরা যেতেই হবে অথবা সেই রেজেককে সেখানে আসতেই হবে সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত যেটা আপনাদের সামনে আলোচনা করেছি সেই আলোচনার মধ্যে থাকলো যে আমরা রেজকে হালাল বৃদ্ধি করার কি কি পন্থা অবলম্বন করতে পারি সেই বিষয়ে আলোচনা করেছি আরো একটি বিষয় আমরা আপনাদের সামনে আলোচনা করি এটা অবশ্য উপরেও গেছে সেটাকে বলে যে আমরা দোয়া করি আল্লাহর কাছে দোয়া কবুল হয় কে হয় কত দোয়া করতেছি কিন্তু অনেক সময় দেখি যে মনে হয় যেন দোয়া কবুল হয় না এই কথা একেই রাখতে হবে আমার দোয়া কবুল হচ্ছে তবে যদি শর্ত হচ্ছে যে আমার রিজেক যদি হালাল হয় তাহলে আমার দোয়া কবুল হচ্ছে এটার কোনো সন্দেহ নেই তবে তার প্রতিফলন আমরা এই পৃথিবীতে কেউ আগে দেখছি কেউ পরে দেখছি কেউ হয়তো দেখবো না কিন্তু দোয়া কবুল হচ্ছে তো কোনো সন্দেহ নাই তবে এই দোয়া কবুল হওয়ার জন্য প্রধান শর্ত হচ্ছে হার ওই যে হাদিসটি মনে আছে যেটা আমি আগে একবার বলেছিলাম যে এক ব্যক্তি ট্যুর করতে করতে সফল করতে করতে মাথা উস্কো খুস্কো শ্রম এবং তার চেহারার মধ্যে ক্লান্তির ছাপ ফুটে উঠেছে সে আল্লাহর কাছে হাত তুলে বলতেছে রসুল বলতেছে পান্না ইস্তেজা বোলা গাহুজি আবিল হারাব তার খাদ্যদ্রব্য হচ্ছে হারাব এবং হারাম দ্রব্য দিয়ে তাকে কি করা হয়েছে তার শরীর বৃদ্ধি করা হয়েছে এবং তার মশাবু হারাব তার পানি হচ্ছে হারাব পান না ইস্তেজা বোলা তার দোয়াকে কিভাবে কবুল করা হবে সুপ্রিয় দর্শক এই জন্য শর্ত হচ্ছে কি যে আমার আপনার দোয়া কবুল করার জন্য কি হতে হবে যে আমাকে আপনাকে হালাল রিসেকের উপর ব্যবস্থা করতে হবে দেখুন হারাম কখন হারামু কখনো কখনো যায় মাতরের ঋতু এলেই যে আপনি এমন এক জায়গায় গেছেন যেখানে হালাল পণ্যের আপনার কোনো সুবিধা নেই আপনি পাচ্ছেন না শুধু হারাম ছাড়া হারাম ছাড় আর কিছুই নেই তখন আপনার জীবন বাঁচানোর জন্য যতটুকু আপনার প্রয়োজন ততটুকু গ্রহণ করার বৈধতা দেয়া আছে কিন্তু পেয়েছেন আর পেট পরে খেয়ে নিয়েছেন না তা হবে না আর এই হালাল ব্যবস্থাটার মধ্যে আরও কিছু রয়ে গেছে সেটা হচ্ছে যে কখন কিভাবে আমাদের এই আমলটা আল্লাহর কাছে মকবুল হবে সেই মকবুল হওয়ার জন্য আমরা বলেছি যে হালাল এর উপর আমরা যদি রিস্ক হালাল ব্যবহার করি তাহলে আল্লাহ দরবারে আমার আমলটা কবুল হওয়ার জন্য আমরা কি করতে পারি আশা করতে পারি আচ্ছা এখানে একটা প্রশ্ন এখন আমরা বলি আচ্ছা সেটা অবশ্য আমি একবার বলেছিলাম সেটা এই যে কেউ যদি হারাম উপায়ে আমরা কি করছি টাকা অর্জন করেছে। কিছু মনে করবেন না ঘুষ এখন সব দেশে প্রচলিত এখন ঘুষকে কেউ আপনার কি বলে না হারাম বলতে চায় না বলে যে এটাও হচ্ছে কাইন্ড অফ কি বলে আপনার একটা লেনদেনের কিন্তু ঘুষ ঘুষ যে নামে আপনি ব্যবহার করে। এখন ঘুষ খেতে খেতে আপনি অনেক কিছু করে ফেলেছেন গাড়ি করেছেন বাড়ি করেছেন এই করেছেন সেই করেছেন কার থেকে কত টাকা ঘুষ নিয়েছেন আমরা জানি না তাহলে আপনি এখন আল্লাহ পাক আপনাকে বুদ্ধি দিয়েছে বুঝ দিয়েছে যে আমি কি করলাম কি করলাম কি করলাম আমি এত টাকা মানুষের থেকে ঘুষ নিয়েছি তার কোনো হিসাব নেই এখন আমি কি করব আপনি কি করবেন আল্লাহর কাছে তবা করবেন তাহলে গাড়ি বাড়ির অবস্থা কি হবে হ্যাঁ যদি পারেন সেগুলো আস্তে আস্তে ছাঁটাই করুন এবং হালাল পয়সা দিয়ে যদি কিছু করার থাকে সেটাকে আপনি গ্রহণ করুন আর যদি সেটাও আপনার দ্বারা সম্ভব না হয় অকাতরে শুধু আল্লাহর নামে এই এই নিয়তে যে আল্লাহ অমুকের কাছ থেকে আমি এত ঘুষ নিয়েছি অমুকের এই কাজটা করতে গিয়ে আমি এই করেছি অমুকের এই প্রতারণা করে টাকাগুলো নিয়েছি অমুককে কষ্ট দিয়েছি এই নিয়তে রেখে রেখে তাদের নামে শুধু সৎকার করতে থাকুন আল্লাহর কাছে কিন্তু যাদের প্রসঙ্গে জানা আছে যে এই জমিটা অমুকের কাছ থেকে আত্মসাত করা হয়েছে তার থেকে এত টাকা আমি ঘুষ নিয়েছি তার কাছে এই কাজটা করতে গিয়ে আমি এই করেছি তাহলে জানা যাদের আছে তাদেরকে তাদের হক বুঝিয়ে দিয়ে মাপ চাইতে হবে ভাইরে আমি ভুল করেছি আমি বুঝতে পারিনি তোমার থেকে এই টাকাটা নিয়েছিলাম আমি কাজের জন্য এই নয় তোমার টাকা আমি ফেরত দিলাম আমাকে মাফ করে দাও ভাইরে তোমার জমিটা আমি এইভাবে প্রতারণা করেছি বাবা তোমার জমি তুমি নিয়ে যাও জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও এইভাবে যদি আমরা করি তাহলে ইনশা আল্লাহ মনে রাখবেন আপনি এই যে চেষ্টা করেই গেছান এর জন্য হলেও আল্লাহ পাক হয়তো আপনাকে মাফ করে দিতে পারেন নিরাশ হওয়ার কোনো কারণ নেই সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই আমি আরও শেষের দিকে এসে আপনাদেরকে একটি বিষয় বলবো যে সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহর কাছে দেওয়ার কোনো বিকল্প নেই সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই আবার সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য আগামী পর্বেও আপনার থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি ওসল্লিল্লাহ আলা সঈদনা মুহাম্মদ ওয়া আল্লাহআ ওয়াসি ওসলিম ওসালাম আলিকুম ওরাহমতুল্লাহি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 कौो सामान्यार होते महामूल्यवान একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন প্লিজ টিভি মানবতার সমাধান এবং কোড থ্রি পাঠিয়ে ডবল জিরো সমর্থন করুন বিআইসি এবং আই বি ঠিকানা টু আই ব্যান জি বি ফাইভ টু এল ও আইডি থ্রি জিরো নাইন সিক্স থ্রি ফোর জিরো পাউন্ড অ্যাকাউন্ট নম্বর जो डबल वन थ्री टू थ्री जिरो वन इो अकाउंट नंबर जिरो डबल वन थ्री टू थ्री जिरो टू इस डलर अकाउंट नंबर जिरो डबल वन थ्री टू